আলহামদুলিল্লাহ ওসঈদ মুসাল মুহি আজ আলাম গত সপ্তাহে আমরা থেমেছিলাম একশো ছাব্বিশ নম্বর আয়াতের ১২৫ এবং একশো ছাব্বিশ নম্বর সেখানে যে কথাগুলো ছিল আসা জাদুকর গুলো যখন মূসা আলাই সামনে অসহায় হয়ে গেল তাদের সমস্ত জাদুকে গ্রাস করে ফেললো মূসা আল্লাহামের লাঠি সাফ হয়ে বিশাল সমস্ত মানুষের কাছে প্রমাণ হয়ে গেল জাদু করার সঙ্গে সঙ্গে সেজায় মাথা নত করে দিলেন এবং আল্লাহর প্রতি ইমান এনে ফেললেন আর এই কারণে ফেরাউন তাদের প্রতি প্রচন্ড গোসা ক্রোধ সহকারে কি বলল আমার পারমিশন ছাড়াই ইমান এনেছ আমি তোমাদেরকে সমুচিত শিক্ষা দেব শাস্তি দেব এবং তাদের হাত পা কেটে কেটে শুলিতে চড়িয়ে তাদেরকে নির্মম হত্যা করেছে তাদের অপরাধ কি ছিল আল্লাহর প্রতি ইমান এনেছে যুগে যুগে তাই হয়েছে উজ্জীবিত ইমানদারদেরকে এরকমই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল জানত মানুষকে আগুনে ফেলে দিচ্ছে কি অপরাধ ছিল তাদের আল্লাহর প্রতি ইমানে আজকে আরাকানে মুসলমানদের কি অপরাধ আল্লাহর ঘটেছে সেই ইমানদারদের মজবুতি দেখে আল্লাহ তাদেরকে কি ইমানই মজবুতি দান করলেন কল উ ইন্না ইনা মু আমরা তো আমাদের আল্লাহর কাছে দেখানো হয়েছে এরকমই শহীদদেরকে এবং যারা আল্লাহ তালার একান্ত খাস বান্ধা হয়ে দুনিয়া থেকে যাওয়ার সুযোগ হয় তাদেরকে আল্লাহ তালা মানুষ নির্যাতন করে আর তারা আল্লাহ তালা নিয়ামতকে এনজয় করতে করতে চলে যান এই অল্প সময়ের ভিতর ইমানটা কথা মজবুত হয়ে গেল আমরা তো আমাদের আল্লাহর কাছে যাব আল্লাহ তাদেরকে সাইন দেখিয়ে দিয়েছেন যাদেরকে নির্মম নির্যাতন করে হত্যা করা হয় আসলে প্রথম তাদের প্রতি প্রথম দু একটি আঘাত কষ্ট হয় কিন্তু পরক্ষণে আল্লাহ তালা তাদের উপরে অনুপম শান্তি ঢেলে দেন আল্লাহ তাদেরকে কবুল করেন এবং তারা সেই জানলাতকে দেখতে দেখতেই তাদের নিঃশ্বাসটা বেরিয়ে যায় তাহলে আমরা আল্লাহর কাছে যাবো ওমাত তুমি আমাদের থেকে কেন প্রতিশোধ নিচ্ছ আমরা কি কোনো দোষ করেছি কোনো অপরাধ করেছি কোনো ক্রাইম করেছি আমরা কি ক্রিমিনাল আমরা কি সন্ত্রাসী কিছু তো করিনি আমরা শুধু আমাদের আল্লাহর পক্ষ থেকে যখন আয়াতগুলো সুস্পষ্ট নিদর্শন আসলো লক্ষণ আসলো দলিল আসলো প্রমাণ আসলো যে আল্লাহর নবী আল্লাহর ওয়াহি মাধ্যমে আমাদেরকে এমন এক মর্যাদা দেখালেন সরাসরি আল্লাহ তালার এই সাইন দেখার পরে আমরা ইমান এনেছি এটাই কি আমাদের অপরাধ তারপরে তারা করলেন এখনো তো করছি আমরা আর তোমাকে কষ্ট দেব না আমরা আল্লাহ থেকে ইমান সরিয়ে আনলাম আমরা তোমাকে মা বুদ্ধ গ্রহণ করছি আর মেরোনা ছেড়ে দাও এ কথা যদি বলে এটা হবে কত বড় ক্ষতি মৃত্যু যন্ত্রণা নির্যাতন সে করবে আমাদের প্রতি সে যে চ্যালেঞ্জ করেছে এই নির্যাতন মোকাবেলায় আপনি আমাদেরকে সবর দান করেন আল্লাহ সবর দান করেন শুধু না সবরকে ঢেলে দেন আফরেক মানে যা আছে আপনার কাছে পানি যা আছে পুরোটা ঢেলে দেন এটাকে ফারেক করে দেন একদম খালি করে দেন আপনার পাখি তারা মানে আল্লাহ আল্লাহ হয়ে যাবে না কিন্তু দোয়া করলেন যে আল্লাহ আমাদেরকে সবর দেন এই কথা বললেনা সবরকে বেশি করে ঢেলে দেন আফ্রিনা সবরা আর ও তা আর আমাদেরকে মুসলিম হিসাবে আপনার কাছে কবুল করে থাকবে যদি ইন্তকালের সময় প্রকৃত মুসলিম হিসাবে কবুল হয়ে যায় তাহলে আমরা কামিয়াব হয়ে যাবো কোনো ভয় নাই আমাদের তারা ক্ষতি করবে মনে হলো শেষ করে দিল কিন্তু আমরা লাভবান হয়ে যাব শুধু মুসলিম হয়ে মরতে পারলেই হয় প্রকৃত মুসলিম এরকম মুসলিম যত জানাদা পড়িয়ে পড়ানো হয় সবই তো মুসলিম কিন্তু ওই মুসলিম এক জিনিস আর সত্যিকার আল্লাহ তালার কাছে কবুল হওয়া মুসলিম আরেক জিনিস এই জন্য আল্লাহ কি বলেছেন তারা দরখাস্ত দিলেন যে আল্লাহ মৃত্যু যেন হয়ে যায় আপনার প্রতি আমাদের ইমান আপনার প্রতি আমাদের দাবাক্কল আপনার প্রতি আমাদের ভরসা আপনার সঙ্গে আমাদের সম্পর্ক এমন যেন হয় যে আমরা পরিপূর্ণভাবে আপনাকে কবুল করেছি আপনি আমাদেরকে কবুল করেছেন সেটাই তো হয় আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যান আর আল্লাহ খুশি করে দেবেন আল্লাহ নিজে তাদের প্রতি খুশি হয়ে যান আল্লাহ তাদেরকে খুশি করে দেবেন এই মৃত্যুর দরখাস্ত দিলেন তাদের মৃত্যু কার্যকরী হয়ে গেল তাদেরকে এরকম ভাবে নির্মম ভাবে হত্যা করলো সে করার পরে এখন বাকি থাকলো যে তার যারা এবং আলার কাউম যারা বনি তখন তারাই মুসলিম পৃথিবীর মধ্যে তখন তারা মুসলিম তাদেরকে কি করা যায় এদের ফেকনা থেকে কিভাবে তার দেশকে সে মুক্ত করবে মুসা আলাইলাম এবং বনি ইসরায়েল ই মুসলিম গুলো যারা আছে তারা যে এতেও হৃদের প্রচার করে এটা যে কত পাওয়ার এবং জাদুকরদের এই পরাজয়ের কারণে আল্লাহ তালার দিনের বিজয় যে হয়ে ঘটে গেল মুসা আল্লাহ কারণে তাদের সমস্ত জাদুকে শেষ করে দেওয়া হলো এই যে আল্লাহ তালার কুদরত এটা যে মানুষের মধ্যে অনেক ব্যাপক প্রভাব ফেলবে বনি ইসরাইল আরো উৎসাহিত হবে আর লোক ইসলামের দিকে আসবে এটাকে বন্ধ করার জন্য বাকি বন ইসরাইলকে রেহাই দেওয়া হবে না তাদের প্রতি আরো নির্যাতনের কঠোর শাস্তি আর বেশি করে বাড়িয়ে দেওয়া হবে সেই পরামর্শ মেম্বার যারা আছে তারা কি বলছে সভাসদ বর্গ তার মন্ত্রী মিনিস্টার তার যারা পরামর্শ দেওয়ার লোকজন আছে যারা তার চামচা করে চামচাগুলো কি বলে আপনি কি মূসাকে আর তার কাউকে বনিয়ে এভাবে ছেড়ে দেবেন যে জমিনে তারা ফাঁসাদ সৃষ্টি করবে জমিনে ফাঁসাদ সৃষ্টি করে কি করে ইমান এনে ফাঁসাদ হয়ে যায় আর আপনাকে তারা আপনার মাবুদকে এখানে আ লেহাতের অর্থ কি দাঁড়ায় এটা নিয়ে তাফসির দুটো অর্থ এসেছে আ লেহা ইলাহের বহু ইলাহ মানে তো আপনাকে ছেড়ে দিবে আপনার মাহুদদেরকেও ছেড়ে দিবে এতে বোঝা গেলো ফেরাউনের মাবুদ আছে কিন্তু আবার অন্যদিকে থেকে দেখা যায় সে বলছে আনা রব আলা আমি তোমাদের সবচেয়ে বড় রব তার মাবুদ থাকে আবার তো এখানে আলোচনা হয়েছে দুটো একটা হলো মাহুদ যে তার মাহুদ আছে কিন্তু এটা প্রাইভেটলি লাগে পাবলিকলি এটা অ্যানাউন্স করে না সে বুঝে সে নিজেতে বুঝে সে তো মানুষ সে আর কিছু না এটা সে তো বুঝে কিন্তু দাবি করে তো অনেক বড় কিছু কিন্তু অনেকেরই মাহবুদ আছে তাদের মাহ বুধ শয়তান সেটানিক ধর্মের অনুসারী আছে এদের কিছু এবাদত আছে তারা বাইরে সেকুলার ভিতরে ভিতরে ধর্মের অনুসারী এগুলা তারা খুব ওপেনলি প্রচার করে না কারণ কেউরিদি বলে আমার মাবুদ শয়তান অনেক কাফের এটা একটা অর্থ হলো যে তারও মাবুদ আছে কিন্তু ওই ক্যাবিনেট মেম্বাররা জানতো সেটা তারা বলতে যে আপনার মাবুদ এই লাইনের সেরে সজা কথা এই তরিকাকে ছেড়ে দিবে আর আপনি তাদেরকে ছেড়ে দিবেন কিছু করবেন এদেরকে চিরতরে দফা রাফা করে দেবেন না নির্মূল করবেন না আরেকটি অর্থ হচ্ছে আর্থ হলে আপনাকে আর আপনার এবাদতকে মানে আপনার এবাদত করা কে ছেড়ে দেবে এটার তর্জমা তাফসিরও কোন কোন মোফাসুর করেছে যেটাই হোক ফের আউনের তরিকাকে চ্যালেঞ্জ করে যে তহিদের তরিকা এসেছে সেরে এবং কুফুরের তরিকা এই তরিকা যে বনি ইসরাইল চর্চা করছে এবং মুসা যারা ইসলামি করে সর্দার তার চামচারা আরো বেশি তাকে উৎসাহিত করে আরো করেন আরো চালান আরো করতে হবে এটাই দুনিয়ার মধ্যে হয়ে আসছে মস্তানদের পিছনে তাদের যে বাহিনী আছে এই বাহিনীগুলো তাদেরকে আরো উৎসাহিত করে সীমা লঙ্ঘন করার জন্য তখন সে বলল যে হ্যাঁ ঠিকই বলছ হ্যাঁ ঠিকই আমরা অবশ্যই তাদের সমস্ত সন্তানগুলোকে হত্যা করবো আগেও করছি মৌসা আল ইসলামের জন্মের আগে আরো কন্টিনিউ করতে হবে পুরুষ গুলো সবগুলোকে হত্যা করে দেবে পুরুষ সন্তান এদের গোষ্ঠী তাতে বেঁচে না থাকে এদের থেকে সন্তান আসবে আর তৌহিদ নিয়ে আসবে না এইভাবে তাদেরকে জলিল খার করে দেব এখন যেটা হচ্ছে বিভিন্ন সময় আমরা দেখতে পাই আরাকান মোসম্মাদের প্রতি কিরকম নির্মম টার্গেট করে হত্যা করা হচ্ছে আর মহিলাদেরকে নির্যাতন করা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা তাদের প্রতি আমাদের অত্যাচার কে আরো কয়েক শতগুণ বাড়িয়ে দেব। স্টিম রোলার কে আরো বাড়িয়ে দেব অনেক বেশি শক্তি প্রয়োগ করে তাদেরকে নিঃশ্বাস করে দেব আমরা এই অ্যানাউন্সমেন্ট হয়ে গেল বনিশাল কাছে খবর চলে এসেছে ফের আউন পরাজিত হয়ে মুস কাছে এখন প্রতিহা হয়েছে আর কি ধরনের হতাশা আসতে পারে তারা তো সাংঘাতিকভাবে ভাবে ঘাবিয়ে গেল তাদের মনে হলো যে এবারে আর আমাদের কোনো বাচার উপায় নেই মুসা আলাইসালাম তার কমকে সন্তনা দিচ্ছেন পরীক্ষা চলছে কিন্তু আল্লাহর তাও হারানো যাবে না আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এত হতাশায় পড়া মুসলমানদের জন্য ঠিক নয় তিনি বললেন কলামু আরে ভাইগন আল্লাহর কাছে সাহায্য চাও আর সবর কর পরীক্ষা আসছে সবর সাথে টিকে থাকো ইমানের পথে পরীক্ষায় পাশ করতে হবে হতাশ হইও না আকাশ জমিনের মালিকানা কার আল্লাহ একটু মানুষকে কিছুদিন আল্লাহ তালা মালিকানা টেম্পোরারিলি দেন একটু দেখেন কি করে কিন্তু প্রকৃত মালিকানা আল্লাহ তালার হাতে ইউরে উমিনা চান তার মধ্যে কিছুদিন আর যারা তাক অর্জন করে সত্যিকার মুসলিম হয়ে টিকে থাকে তাদেরকে আল্লাহ তালা পরিণাম ফল তাদেরকে দান করবেন শেষ পরিণাম তাদের পক্ষেই যাবে শেষ পরিণাম শেষ পরিণতি অর্জন হয় নির্যাতন হয় তার দরজা তাদের জন্য তাদের কোন লস নেই আর কোনো কোনো সময় আল্লাহ তালা সবার বিনিময়ে তার কুয়ার মধ্যে টিকে থাকলে আল্লাহ তালা দুনিয়াতেও বিজয় দান করেন এবং আল্লাহ দুশ্মনদেরকে আল্লাহ তালা নিঃশেষ করে দেন তাদের শক্তিকে আল্লাহ তালা চুরমার করে দেন এটাও হয় কাজেই আল্লাহর ভরসা করে তোমরা তাকে অর্জন করে সবরের সাথে টিকে থাকো সুসংবাদ গ্রহণ কর আল্লাহ তালা বলছেন মোত্তাকিদের জন্যই শেষ পরিণতি কাঠারিদের জন্য নয় এই সুসংবাদ নিয়ে সবরের সাথে থাকো তার উম্মাদ সুসংবাদের সান্ত্বনা পায় এখন যখন মাঝে মধ্যে আলিমারা আমাদের কোরআন হাজিসের কথা বলে যে আল্লাহর পথে চলতে পরীক্ষা যুগে যুগ হয়েছে এখনো হয় তো লোকেরা বলে যে খালি পরীক্ষা হওয়ার জন্য দুনিয়াতে আসি নাকি একজনে বললেন যে অনেক আগে দেশের কথা বলতে বলছি কি এক ভাই দোয়ার মধ্যে বলেন যে আল্লাহ আমাদেরকে আমাদেরকে সাহায্য করেন তো দোয়ার শেষে আরেক ভাই বললেন খালি সাহায্য দোয়া করেন বিজয় তা আর দোয়া করতে পারেন না আল্লা আর আল্লাহ বিজয় দান করেন না শাহাদ বুঝালেন তারা বুঝতে চায় না এখন তারা উল্টা বলে ওনার কথা শুনে সবরের কথা শুনে ওনার দিকে উল্টা ছুটছে তারা কি বলে কারণ এই বনি ইসরায়েল কে নির্যাতন মূস আলোচনার আগেই শুরু হয়েছে তাই না ওনার জন্মের আগে থেকে নির্যাতন শুরু হয়েছে তারা মনে করছিল আচ্ছা ঠিক আছে এরপরে যখন শুনলো হয়ে গেছেন আল্লাহিনের জোর কদ্দুর দেখছেন তো মানে মুসলমানদের যদি ইমানের জোর এরকম হয় যে আল্লাহ তালা পরীক্ষা করলেই দুর্বল হয়ে যায় পরীক্ষা পাশ করলাম না ফেল করলাম ফেল করে ফেললাম তখন আল্লা সাল্লাম তাদের জবাব শুনে কি বললেন তিনি তো রাগ করে যা তোমাদের আল্লাহর প্রতি ভরসা নাই আমি চললাম তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্কই নাই এমন রাগ করলে তো আর হবে না নবীদের তিনি বললেন অসম্ভব কিছু নয় হয়তো বা আল্লাহ তোমাদের দুশ্মনকে হালাক করে দেবেন এবং জমিনে তোমাদেরকে আল্লাহ তালা খেলাফা দান করবেন তোমাদেরকে নেতৃত্ব দেবেন জমিনকে আবাদ করার দায়িত্ব তোমাদের উপরে বর্তাবে হয়তোবা এমন আশা রাখো আর দায়িত্ব দিয়ে আল্লাহ তালা দেখবেন দায়িত্ব পেয়ে কি করো ক্ষমতা পেয়ে হাতের মধ্যে কি করো ক্ষমতাকে কোন কাজে লাগাও হয়তোবা আল্লাহ তালা এমন ব্যবস্থা করে দেবেন এরকম ভরসা আল্লাহ তালা প্রতি করো আশাবাদী হো হতাশ হয়েও না নিরাশ হয়েও না কোন অবস্থাতে নিরাশ হওয়া ঠিক নয় পজিটিভ আশাবাদী থাকবে মান করাহালাকালাকা হম আর কি হাজি তিনি বলেছেন যে ব্যক্তি বলে লোকেরা সব শেষ হয়ে গেলে কিচ্ছু মায় আর কোন আশাবার লাভ নাই সব শেষ সেই ব্যক্তি লোকদেরকে সবার আগে শেষ যে হতাশার দিকে ঠেলে দেয় সে সবাইকে আরো বেশি হালাকের দিকে নিয়ে গেল এই জন্য আশা নিয়ে বেঁচে থাকা রহমতের আশা আল্লাহর পক্ষ থেকে সাহায্যের আশা থেকে কখনো হতাশ হয় না কখনো হতাশা না। আল্লাহর রহমত থেকে কাফের লোকেরা ছাড়া আর কেউ হতাশ হয় না নাহস আল্লাহর রহমত থেকে হতাশা হয় একমাত্র কাফের অবিশ্বাসী বিশ্বাসী কোনোদিন আল্লা রহমান থেকে তাদেরকে হবে না পরে এখন আল্লাহ তালা আমাদেরকে পুরো কাহিনী বলছেন কি ফের কে তো আল্লাহর তো কিছু হিসাব নিকাশ আছে ফের কি করতে হবে তাকে লেসন দেবেন তিনি স্টিল সঙ্গে সঙ্গে আজব গজব করে দিলেন না কিছু টাইম তাকে আরো সুযোগ দিচ্ছেন মুসা আল্লাহমকে আরো দাওয়া থেকে তৌফিক দিচ্ছেন গোষ্ঠীকে ফেরাউনের দলবলকে ফেরাউন এবং তার গোষ্ঠীকে আমি একটু কষ্টের মধ্যে ফেললাম ধরলাম একটু বিশ্বে দুর্ভিক্ষ দিয়ে কয়েক বছর নাগাদ তাদের দুর্ভিক্ষে চলল দুর্ভিক্ষে খাওয়া দাওয়ায় তাদের অনেক কষ্ট হয়ে গেল ফসল টসল একদম হচ্ছে, খরা। এই শুরু হয়ে গেল অনাক্সি মিনাক্স আমারাত ফল সবজি এ সমস্ত কিছুই একদম নাই খেজুর গাছে কোনো কোনো রেড়াইতে আছে গোটা খেজুর গাছে একটা খেজুর ধরেছে মাত্র এই অবস্থা যে আমি কষ্ট দিলাম লাল কারণ যাতে করে তারা কি করে শিক্ষা গ্রহণ করে যে আমরা আল্লাহ তালা নাফর করেছি আল্লাহ তালা বৃষ্টি নিয়ে গেছেন এখন আমরা আল্লাহ দিকে আসি নবীর কথা শুনি এরকম আশা করে দিলাম কিন্তু তারা কি কথা শুনে তারা এসে অন্য অন্য আয়তে এসছে যে শেষ পর্যন্ত মোসা কাছে এসে বলে যে আচ্ছা ঠিক আছে তুমি তোমার আল্লাহকে একটু বলো এই খরা দুর্ভিক্ষ দূর করে দিক আমরা কনসিডার করবো আমরা পরীক্ষায় সেটাতেও তারা শেষ পর্যন্ত আর যখন তাদের কাছে ভালো কিছু ঘটে কোনো সময় হাতে মস আল্লাহ দোয়া করলেন আল্লাহ তালা আবার একটু ফল ফসল দিলেন তখন বলে যে এগুলো তো আমাদের কারণেই ঘটছে আমরা তো রাই পথে আসি আর তুমি যখন তোমার পথে থাকো তখনই মুসিবত আসে আর যখন তারা কোনো কষ্টে পড়ে যায় তখন তারা কি বলে অলক্ষণ ধরে নেয় তখন তারা দুর্ভাগ্য ধরে নেয় কার কাছ থেকে মূসা এবং তার লোকদের কারণেই তাদের সমাজে এই দুর্ভিক্ষ মহামারী কষ্ট এগুলো এসেছে তাহলে তারা মনে করে তাদের তরিকায় থাকলে দেশের শান্তি সবকিছু খাই বরক ঠিক মতো হবে আর মুসা আল্লাহ ইসলামের তরিকায় আসলে দেশের মধ্যে সমস্যা সৃষ্টি হবে তাদের তরিকা চলে প্রগতি উন্নতি ধাই করে দেশে এগিয়ে যাবে আর ইসলামের তরিকা চললে দেশ কি হবে পেছনের দিকে চলে যাবে এই হল মুসলমানদের চিন্তা ভাবনা ফেরাউনের চিন্তা নিয়ে মুসলমানরা বসবাস করে আর এখানে একটাই আরো মানে দুর্ভাগ্য গণনা ভাগ্য গণনা আছে না ভালো লক্ষণ সুলক্ষণ আর কুলক্ষণ এটার জন্য শব্দ এসেছে কোন দিকে রওনা করবে কোন একটা শুভ কাজে নামবে বাড়ি থেকে বের হয়ে গেছে এখন যদি দেখে বা বের হবে এই নিয়তে এই কাজটা কি ভালো হবে সুলক্ষণ আসে না কুলক্ষণ আছে। পঞ্জিকায় লেখে যে যাত্রা শুভ না যাত্রা নাস্থি। এটা কিভাবে ঠিক করবে আমাদের দেশে পঞ্জিকা পড়ে পড়ে ছোট কালে এইগুলো লোকেরা ঠিক করতো মনে পরে কিনা কোন দিন কোন কাজ করা যাবে কোন দিন কত তারিখে কোন কাজ করা যাবে না শনিবারে বিয়ে পড়াইলে একটু অমঙ্গল আর কোন দিন মঙ্গল বারের দিন করলে অমঙ্গল হয় বার হলে মঙ্গল আর হবে অমঙ্গল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 এরপরে রবিবারে বাস কাটা যাবে না কোনো এলাকায় আছে এই জাতীয় অনেক কিছু আছে তো এরকম আরবরা কি করতো কোনো কাজে নামতে হলো বাসার সামনে কোনো পাখি পাওয়া গেলে বা পাখির পাখি বসে আছে তাকে একটা ঢিল মারবে তা ঢিল মারলে পাখিটা কোন দিকে যায় ডান দিকে যায় না বাম দিকে যায় এরপরে তারা ফায়সলা করবে ডান দিকে গেলে যাত্রা শুভ আর বাম দিকে গেলে যাত্রা নাস্তি এই কাজ ভালো হবে না এই কাজ করবো না এই যে তারা মধ্যে যত রকমের নাস্তি আছে আর তাদের তাদের ঘটে এটা হচ্ছে শুভ এতে প্রসঙ্গ ক্রমে ইমাম কর্তব্য উল্লেখ করেছেন কতগুলো হাদিস যে এতটাই এই যাত্রা এবং কোন কাজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কুসংস্কারের আশ্রয় নেওয়া এটা কিন্তু যদি কারো মধ্যে আসে এটা ঠিক নয় এটা মাঝে মধ্যে লোকদের মনে আমাদের মৌসুমদের মধ্যে আসে যেমন ঘর থেকে বের হবে আর বের হচ্ছার এমনি মাথার মধ্যে একটা বাড়ি খেলো দরদার সঙ্গে অথবা পায়ের মধ্যে একটা ধাক্কা খেলো ও না একটা বাধা এসে গেছে না যাবো না আজকে সুবিধা কিছু আজকে কপালে কিছু খারাপ এরকম চিন্তা করে কিনা বলেন তিনি আবু দাউদে হাদিস এসেছে আবুদারুবর্ণ করেছেন আর তুই আর তো সেরকুন তিনবার বললেন এরকম লক্ষণ গনে কুসংস্কারের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া কারাম বললেন অথবা রসুরুল্লাহাম নিজেই বললেন ওমা মিন্ ইহা ইউ রেবী তিনি বললেন যে আমাদের মধ্যে এরকম কিছু এসে যায় সাধারণত ধারণা ধাক্কা খেলে একটু বাধা এসে গেলে এরকম চলে আসে এখন এটা দূর করার উপায় কি ওলা কিনাল আল্লাহ তালা প্রতি আসলে এসেছিল যে একটু ধারণা যে আজকে কোনো বাধা পাই কিনা এই ধারণাটা আল্লাহর প্রতি তাওয়াল বাড়িয়ে দিলে চলে যাবে তাহলে তুমি ছেড়ে থেকে বেঁচে গেলে বিশ্বাস তো করা যাবেই না কিন্তু কোনো মনের মধ্যে যদি ওয়াস আসে যে বাধা হবে কিনা আজকে কি মনে হয় কেমন উল্টাপাল্টা লাগছে একটা বাধা পেয়ে গেলাম এইরকম একটু ধারণাও চলে আসে মানুষের মধ্যে অনেক সময় নিজে প্লান না করলেও ধারণাটা চট করে চলে আসতে পারে এইটা দূর করার জন্য কি করা দরকার আল্লাহ তালার উপরে তাওয়াকল বাড়ানো দরকার তাহলে এটা চলে যাবে এবং আল্লাহ তালা আমাদেরকে এই সেরেকের একটু দুর্গন্ধ থেকেও বাঁচিয়ে দেবেন তিনি রেকমেন্ড করলেন তাহলে আল্লাহ উপরে তাওকল করবেন আল্লাহ তোমার ওপর তাওকল করলাম যেই ব্যক্তি এরকম বাধা বিপত্তি লক্ষণ সুলক্ষণ কুলক্ষণ এগুলো দেখে ভাগ্যর গণনা লক্ষণ দেখে কোন কাজ থেকে বিরত থাকলো কাজটা আর করলো না ফেরত আসলো এই কাজটা হচ্ছে কি ফাঁকাতা সে করে করে ফেললো আল্লাহ এখন সাহা ক্যা দু গেলেন কারণ ওনারা তো আর দেশে এগুলো করে আসছেন ইয় আল্লাহ আমরা তো হয়তো এরকম করতে চাই না কিন্তু মনের মধ্যে আগের অভ্যাস বসত ধারণা বসত ওসার মতো চলে আসলো বা করে ফেলেছি আগে করে ফেলেছি আর এখন যদি মনে মধ্যে এরকম চলে আসে তাহলে কি করবো এর কা এরকম যদি কেউ পেয়ে যায় তাহলে বলুক যে আল্লাহ ভাগ্য পরীক্ষা ভাগ্য গণনা লক্ষণ সুলক্ষণ এগুলো কিছুই না আপনার তাকদীরের তাকদীর যেটা সেটাই চূড়ান্ত হবে বাস এইটাই আমি বিশ্বাস করি আর কোনটা বিশ্বাস করি না ওলা ভালো কিছু হওয়ার আপনার কাছের থেকে যে বরাদ্দ হবে সেটাই ভালো আর কেউ ভালো দিতে পারবে না ভালো পাওয়ার আমার আর কোনো উপায় নেই আপনার কাছ থেকে আমার জন্য স্যাংশন হলে ভালো আপনার কাছ থেকেই হবে ওলা ইহা ইরুকা আপনি ছাড়া আমার কোনো মনে যে একটু ধারণা আসছিল এটা কাফারা আদায় হয়ে গেল এরপরে আরেকটি দোয়া তিনি শিখিয়েছেন অন্য হাদিস এসেছে ঈদা হাদুকুম তোমাদের কেউ যদি এরকম ধারণা ওয়াশ ওয়াসা কিছু আসে সু লক্ষণ কুলক্ষণের ওয়াশ পড়ে যায় আর আমাদের থেকে হটিয়ে খারাপ কিছু হটিয়ে নিতে হলে আপনি ছাড়া কেউ হটিয়ে নিতে না। আর কোন কারো কাছে কোনো শক্তি কোন ক্ষমতা আপনার হাতে ছাড়া কারো কাছে এইভাবে তারা মুসলামের উপস্থিতি তোমার এই দেশে আসা তুমি আমাদের সমাজে থাকার কারণেই আমাদের কপাল পুড়ছে যত রকমের বিপদ আবার দুর্ভিক্ষ তোমার কারণেই আসে আর কোন সময় যদি আল্লাহ তালা আবার পরীক্ষা করেন না ভালো করে কিছু দিয়ে দেন কারণ এইগুলোতে আমাদের এই সমাজের আমরা যা কিছু করি সেরে কুফর বেদাঁত এগুলো কারণে এই সমস্ত ভালো জিনিস আসে আল্লা তালা তার উত্তর দিচ্ছেন আল্লাহ তারা কি জানে না তাদের ভাগ্যটা আল্লাহ তালার হাতে তাকদীর আল্লাহ তালে ফয়সাল আল্লাহ তালার হাতে কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না ফয়সাল আল্লাহ তাল হাতে শুধু কাফির বেদিনা মুসলমানের মধ্যে আমাদের নিজেদের মধ্যে মাঝে মধ্যে ঘাবড়িয়ে যায় কিছু ক্ষতি হয়ে যায় তাহলে মনে করি হয়ে গেল কেন আফস করতে করতে কি অবস্থা আল্লাহর হুকুম হয়ে গেছে কিন্তু আশা করেছিলাম হল না এটাও আল্লাহর পক্ষ থেকে ঘটে গেছে আমি মেনে নেই আর আমি কিছু পেয়েছি ভালো জিনিস কিছু ঘটেছে এটাও আল্লাহ তালা দিয়েছেন খুব বেশি ফুর্তি করে নিজের ক্রেডিট নিজের মাহাত্ম বর্ণনা না করে বলি যে আলহামদুলিল্লাহ তালা দিয়েছেন এরপরে মুসা জাতির সঙ্গে আল্লাহ তালার আরো পরীক্ষা করছেন একটা দুইটা নয় পরীক্ষা করে কাজ হল না তাদের কোন অনেক রকমের চেষ্টা করলেন জাদুর খেলেও দেখলো তারা তা এখন তারা বলে শোনো হে আমরা কিছুতেই তোমার প্রতি ইমান আনবো না তোমার আল্লাহর প্রতি ইমান আনবো না কোন জাদুর খেল দুর্বিকা টুর্ভিকা কিছুটা তুমি তিলিস মাতি চালাও এগুলো কাজ হবে না কিছু আমরা আমাদের আদর্শে মজবুত ভাবে টিকে দেখি তাদেরকে চেষ্টা করলাম আমি তাদের প্রতি পাঠালাম তুফান জারাদ টিডি টিডিকে কি বলে ফরিং বল কুম্মাল উকুন পক্ষ থেকে নমুনা দলিল প্রমাণের এবং আল্লাহ তালার ওয়াহির কথা সুস্পষ্ট ভাবে বোঝার জন্য এই সমস্ত কতগুলো আলামত পাঠালাম কতগুলো শাস্তির মধ্যে দিয়ে তাদেরকে পরীক্ষা করলাম একটা পরে একটা আসে তারা দরখাস্ত দেয় আবার আল্লাহ তালা আরেকটা পাঠান তারা দরখাস্ত দেয় আল্লাহ উঠে ইমান কবুল করবে আবার আরেকটা পাঠান কিন্তু তাদের কোন কাজ হয় না প্রথমটা পাঠালেন এখানে ওই দুর্বিকের পরে যেটা আসলো তুফান এই তুফান কেমন যে বাংলাতে আমরা তুফানি বলি আরবিতে এই তুফান এই তুফানের অর্থ কি তুফানের অর্থ হচ্ছে কাস আমার আল মোগরে কা আল মুতলেফা আলী জ প্রচন্ড ধরনের বন্যা বৃষ্টি এবং তুফান মানে বাতাস সাইক্লোন জাতীয় সাইক্লোন বলেন আর কি বলে হ্যারিকেন বলেন আর কি বলেন যা কিছু বলেন সবগুলো একরকম তুফান এক এক নাম আর কি এই যে প্রচন্ড আপনার খারাপ ওয়েদার সৃষ্টি হয়ে যায় এটা একটি আল্লাহর আজাব এবং গজব আল্লাহ তালা তাদেরকে একটা একটা করে বৃষ্টি প্রথমে তুফান বৃষ্টি বাতাস হ্যাঁ এগুলো পাঠালেন তারা বলল যে হে বুসা তোমার বনি ইসাইল দিয়ে দিবো আমরা ইমান আনবো আর অত্যাচার নির্যাতন করবো না তুমি আল্লাহ তালা দোয়া করো তখন আল্লাহ তালা এই বাতাসকে বাতাস কে উঠানকে পরিবেশকে স্বাভাবিক করে দিলেন কিন্তু কাজ আসলো করিং ফরিং গুলো দুই রকম ফরিং আছে আমাদের দেশের ফরিং তো ছোটখাটো এগুলো আছে এগুলো তেমন কোন এমন কোন ক্ষতি আমরা দেখি না ধান খেতে ঘাসের মাঝে পাওয়া যায় হয়তো পোকা মাকড়া কিছু খায় কোন কোনো সময় কিছু শাক টাক পাতা পোতাও একটু খায় এত বেশি না কিন্তু আরব দেশে আফ্রিকায় মাঝে মধ্যে কোন কোনো জায়গায় ঝাকে ঝাঁকে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন আসে এগুলো যদি কোন খ্যাতের উপরে পড়ে ফসল শেষ এরকম ফডিং বড় জাতের এগুলো মারাত্মক অবস্থা এগুলো সমস্ত খেয়ে তাদের ফসল সব সাফ করে দিল এবং এই একটা আজাবের মতো এটা আসে এখনো মাঝে মধ্যে কয়েক বছর পরে পরে আরব দেশে কোন কোনো এলাকায় বিশেষ করে আফ্রিকায় বেশ আসে খুব ক্ষতির কারণ হয়ে এটা এটা আসলো কিছুই রাখলো না ঘাস ফাস তাদের নিজেদের খাওয়ার কিছু নাই তাদের গরু ছাগল খাওয়ার কিছু নাই সব সাফ করে ফেলছে একই অবস্থা মূষা রচনা করে দোয়া করিয়া বানি ইসরা এইবার একটু ভালো করে বলো আল্লাহর কাছে এটা আল্লাহ বিপদ উঠাই নে আমরা ইমান আনবো আর বনি ইসরাই ছেড়ে দেবো তা আল্লাহ তিনি আল্লাহর কাছে দোয়া করলেন কোনটাই হলো না ইমানও আনলো না বনি ঈশ্বরীকে ছেড়ে না তারপরে আসলো কি উকুন উকুন কয়েক রকম আছে মাথার চুলে আমাদের মহিলাদের বিশেষ মাথার চুলে উঁকুন থাকে বেশি তাই না আমাদের সমাজ দেখে আসছি বড় চুলের মধ্যে বেশি থাকে চুল যদি বড় পায় মহিলা ও কার পুরুষক ধরবে আর কি যেহেতু পুরুষ চুল ছোট হয় ওখানে বোঝা মাথায় কম পাওয়া যায় মহিরাতে চুল লম্বা বিদায় চুলের জন্য বাসা বানতে সুবিধা হয় এই হলো মানুষের মধ্যে চুল এগুলো যেগুলো আবার অনেক সময় উকুন হচ্ছে বড় হয় কৃষি কৃষি যেমন সার পোকা এটাও কিন্তু একটা বড় উকুনের মতো কোনো কোনো সময় কোনো মানুষ যদি অনেকদিন গোসল না করে হোমলেসিপিগুলো যেভাবে থাকে থাকে তাদের কাপড় চাপড়ায় ধোয়া গোসল না করে তাহলে শরীরের মধ্যে কি হবে এই উকুন না এটার আরেক নাম আছে কি নাম বলে জানি নাকি কি বলে গরুর গায়ে হতো আখাইল বলে হ্যাঁ হ্যাঁ এগুলো সবগুলো উকুনের জাত বুঝলেন কোনটা ছোট কোনটা বড় কোনোটা মানুষের গায়ে কোনটা পশুর গায়ে এই জাতীয় জিনিস এমন হওয়া হইলো আল্লাহ তাদের শান্তি গেছে গায়ের মধ্যে মাথার মধ্যে তারপরে দাঁড়িয়ে মধ্যে যেখানে আছে সেখানে ঢুকছে কাপড়ের ভিতরে উপরে নিচে সব জায়গায় এখন কি চুলকাবে না ঘুমাবে কি মুসিবতে পড়লো আর শান্তি নাই তখন আবার একই দরকার আল্লাহকে বলো এটা বিপদ করে দিকে আল্লাহ তাল্লা আমরা ইমান আনবো তোমার বনি ছেড়ে দেব তিনি দোয়া করলেন চলে গেল সেম জিনিস ন এটা কোনো পরিবর্তন হল না আবার যাই সেই কয়ে মূষা দাদু দেখাই সেগুলার সৃষ্টি হয়েছে এখন দাদু শেষ আর কিছু করতে পারবে না দফা তারপরেটা একটা কোনটা ব্যাং ব্যাংকের কি অবস্থা সব হামলা করতে গিয়ে দিয়ে ব্যাংক আসলো একজনে বসছে এক জায়গায় ব্যাংক চতুর্দিকে আসতে আসতে তার একেবারে এ পর্যন্ত ডুবে গেছে খেতে নিচ্ছে ওখানে ব্যাংক লাভ দেয় খাবার মধ্যে পানির মধ্যে বিছনার মধ্যে জামা গাছ দিয়েছে তার বগরে বগরের তলে সব হয়ে গেছে কের বাড়ির কাছে এই তো আল্লাহ জলদি থামাও আমরা মরে যাচ্ছি আমরা কথা দিলাম এ মানবো একই অবস্থা সে কথাও ঠিক তারা রাখলো না পরবর্তী পর্যায়ে আসলো রক্ত রক্ত যখন আসলো তারা পানি খেতে গেলে পানি নদীর থেকে পানি নেয় তাদের কাপে নিলে হাতে নিলে রক্ত হয়ে যায় খাবারের মধ্যে রক্ত তাজা রক্ত শুধু রক্ত না একেবারে তাজা রক্ত এভাবে তারা আহ বড় মুশকিলে পড়ে গেলে কি করা যায় এমন কি কোনো ইসরায়েলির কাছে যাবে যারা কেবটি ফেরাউনের বংশধর এবং তার পক্ষের লোকেরা দেখলো যে পানি খাওয়ার উপায় নাই। অথচ ইসরাইলীদের কাছে তারা কাপে পানি দিলে পানি থাকে একই নদী থেকে একই কুয়া থেকে তারা যখন পানি নেয় পানি আর এরা যেই পানি তাদের পাত্রে নেয় সেটা হয়ে যায় রক্ত এবং তা তাজা রক্ত তো বলে যে শোনো ইসরায়েলি তোমার গ্লাসের পানিটা আমার এ দে ওখান থেকে আমি পানিটা খাই যে সে হাতে নাই এটা রক্ত হয়ে যায় তা চেষ্ট করার জন্য ইসরায়েলি বনি ইসরায়েলের লোকদের দেয় এত কিছু পাওয়ার পরে আয়াত ইন মুফা সালাত পরিষ্কার আয়াত খোলাম খোলা একেবারে মানে ভ্যারি ক্লিয়ার আয়াত পাওয়ার পরেও তারা কি করলো ইমান আনলোনা। কোন অবস্থাতে তারা ইমান আনল না ইমান না আনার কারণে আল্লাহ তাদেরকে শাস্তি দেওয়ার ফাইনাল ডিসিশন কেন প্রতিবারেই তারা সীমালাঙ্গন করা অব্যাহত থাকলো রাখলো এবং তারা আসলে একটা অপরাধী জাতি ছিল গোটা জাতিটাই ফেরাউনের হিসাবে থাকতে চাইলো তাদের কপালে আল্লাহ তালা হেদায়ত রাখলেন না আপনার রবের কাছে দোয়া করেন আপনার রবের সঙ্গে যে আপনার ভালো সম্পর্ক আছে কথাবার্তা আসে সেই কারণে প্লিজ একটু দোয়া করেন আমাদের কাছ থেকে বিভক্ত উদ্ধার করে দেন সরাই নিয়ে যান আপনার সঙ্গে বনি ইসাইল কে ফেরত দেব এই কথা বলে বারবার ইন হুম হুম ইমসুম প্রতিবারই যখন আমি আল্লা তালা বলেন তাদের কাছ থেকে বিপদ সরিয়ে নেয় এক নির্দিষ্ট সময় পরে আমি বিপদকে আবার নিয়ে যাই যেখানে তারা পৌঁছে দেয় তখনই তারা আবার এই কথা তারা কি করে বরখেলাপ করে বসে কথাকে তারা ঠিক রাখে না তখন আমি ফাইনাল শাস্তির জন্য মনস্থ করে ফেললাম আমি তাদের কাছ থেকে সাগরে ডুবিয়ে মারলাম কেন তারা আমার আয়াতকে মানতে অস্বীকার করেছে তারা আয়াতকে মানতে স্বীকার করেনি কেন তারা গাফিল হয়ে থাকতে চাইল আল্লাহ তালার এত সুন্দর সুন্দর নিদর্শন এত সুস্পষ্ট দলিল প্রমাণ সত্ত্বেও তারা এদিকে মনোযোগ দিল না গাফরতের জিন্দিগির মধ্যে আর আমি ওয়ারিস বানিয়ে ফেললাম ওই কাউমকে যে কাউমকে তারা পূর্ব এবং পশ্চিমে এবং দুর্বল করে যাদেরকে নির্যাতনের হাতিয়ার বানিয়েছিল তাদেরকে আমি দিয়ে দুনিয়ার মধ্যে এত বরকত আছে পূর্ব পার্শ্বাতে কিন্তু এই লোকগুলোকে তারা নির্যাতনের শিকার বানিয়েছে তাদেরকে বঞ্চিতে করেছে ঠিক একজাক্টলি আজকে আরাকানের মুসলমানদেরকে এভাবেই নির্যাতন করা হচ্ছে তাদেরকে জীবনের নিরাপত্তা তো মাঝে মধ্যে তুঙ্গে উঠে এছাড়া সারা বছর তাদেরকে শিক্ষা কোন স্কুল কলেজে তাদের লেখাপড়া করা অ্যালাউড নাই তাদের বিয়ে শাড়ি করা অ্যালাউড না এভাবে করে তাদেরকে তারা নির্যাতন করে আসছে তাদের জমিনকে সিনিয়ে নিয়ে মগদেরকে পুনর্বাসন করে দেওয়া হচ্ছে আর গত কিছুদিন থেকে যে নির্যাতন চলছে সেগুলো তো বর্ণনা আপনারা শুনে আসছেন ইস্তাদ আফুন এভাবে দুর্বল মনে করে তাদের প্রতি নির্যাতন চালানো হয়েছে সবচেয়ে দুর্বলদের প্রতি নির্যাতন করা হয় শিশুদেরকে নির্যাতন করে মহিলাদেরকে নির্যাতন করে বুড়ো মানুষগুলোকে নির্যাতন করে যাদের তাদের সঙ্গে নির্যাতন মোকাবিলা করার মতো যুদ্ধ করার মতো কোনো প্রতিরোধে শক্তি নাই দুর্বলগুলোকে তারা এভাবে নির্যাতন করে তাদেরকে আমি ওই দুর্বল বনি ইসরায়েলকে ওয়ারিশ বানিয়ে দিলাম ফের আউনের সিংহাসনের ওয়ারিশ হয়ে গেল তার ক্ষমতার ওয়ারিস হয়ে গেল লোকজন এই কথা আর বিস্তারিত ঘটনা অন্য সময় পরে আলবেলা তোমার রবের সুন্দর কথা পরিপূর্ণ হয়ে গেল বনি ইসরায়েলের প্রতি তিনি তাদেরকে বলেছিলেন যদি সফর করো টিকে থাকো পরীক্ষার মধ্যে পাশ করো তাহলে আমি তোমাদেরকে সফলতা দেব বিজয় দেব সাহায্য করবো তারা পরীক্ষায় তাদেরকে পাশ করালেন এবং যার ফলে আল্লাহ তালা কৃত ওয়াদা ওয়াদা তিনি পরিপূর্ণ করে দিলেন তাদেরকে বিজয় দান করলেন আর ফেরাউন মহাশক্তির অধিকারীর দাবিদার তাকে তাদের চোখের সামনে ডুবিয়ে ডুবিয়ে পানিতে মারলেন আমি ধ্বংস করে দিলাম ফের আউ যা কিছু করেছিল এবং তার কাউ সেগুলোকে সব তাদের কৃতকর্মকে ধ্বংস করে দিলাম ওমা কানুয়ারে শুন তারা যে অনেক কিছু নির্মাণ করেছিল তাদের বাড়ি ঘর বালা খানা থেকে তাদেরকে বের করে সব ধ্বংস করে দিলাম এবং তারা শেষ হয়ে গেল আল্লাহ মিশরের মধ্যে করলেন তারা সমুদ্র পার হয়ে গেল এই ঘটনা আমরা আগে শুনেছি সুরাল বাক পরে আবার আসবে এখানে আল্লাহ তালা শটকাট করে চলে গেলেন যে ফেরাউনকে হালাক করার পরে কি হলো তারা তামসা দেখছে ফেরাউন ঢুকছে আর হালাক হচ্ছে তার বাহিনী সহ সব দেখার পরে কিছুক্ষণ জানে ফিলিস্তিনি দিকে যাওয়ার কথা যেতে যেতে তারা দেখল এক গ্রামে গিয়ে সেখানে গরু বাসুর বানিয়ে মূর্তি বানিয়ে পূজা করছে খুব ঢাক পূজা ঢাকঢোলামসা দেখতে তাদের কাছে খুব ভালো লাগলো পূজার তামসা দেখতে যায় কিনা আমাদের দেশে এই পূজার তামসা দেখে তারা আলা কৌমিয়া কুফুন আলাহম তাদের মূর্তি দেখে ওখানে তামসা দেখে কি সুন্দর পূজা হচ্ছে কথা আকর্ষণীয় এরকম একটা মাহবুদ গরুর মাহবুদ আমাদের বানিয়ে দাও না মুসা আলহসান বললেন আহারে তোমরা কেমন জাহিদ জাতি আল্লাহ সে এই জাহিদদের সঙ্গে মুসা আলহসান কিভাবে ডিল করলেন আগামী সপ্তাহে আমরা শীত আপসির শুনবো ইংরে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 लंडन इ वान वन इजे फोन ओ टू ओ से